الله الله <أما بعد <أعوذ بالله من بسم الله الرحمن الرحيم আসসালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহুসলামসুলিল্লাহ আমিনহীম ওলাফলী জিয়াফিফ শুক্রিয় দর্শক শ্রুত মন্ডলী পিস বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আমরা পবিত্র খুর আহন পাক এবং নবী আকরম সাল আলিহি ওয়া সাল্লামের ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব অর্থনৈতিক লেনদেন যেটা মানুষের জীবনে প্রতিনিয়ত প্রয়োজন হয় এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা ছাড়া মানুষের জীবন চলতে পারে না এবং অর্থনৈতিক কার্যক্রম মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার এই অর্থনৈতিক বিষয় এটি একদিকে যেরকম এর সুন্দর ও সুষ্ঠু পরিচালনা মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আনয়ন করে ঠিক অপরদিকে অর্থ এবং টাকা পয়সার লেনদেন এর কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে এটি মানুষের জীবনে অশান্তির কারণও হয়ে দাঁড়ায় তখন হয় অর্থ সকল অনর্থের মূল এই জন্য ইসলাম অন্যান্য সকল ক্ষেত্রের ন্যায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা এবং মানুষের জীবনে সম্পদের ব্যবহার এটাকেও খুব গুরুত্বের সাথে বিবেচনা এনেছে এবং এ সম্পর্কে মানুষের নিকট স্পষ্ট গাইডলাইন এবং হেদায়াত তুলে ধরেছে মানুষের জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে ইসলামের বিধান আলোচনা করার চেষ্টা করব যেন আমরা প্রত্যেকেই আল্লাহর বিধান জেনে সে আলোকে আমাদের অর্থনৈতিক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি আমরা যেন সেভাবেই আল্লাহর দেয়া সম্পদ আমরা ব্যবহার করতে পারি প্রিয় দর্শক এই বিষয়ের আলোচনায় গভীরে যাওয়ার জন্যে এবং অর্থনীতির বিভিন্ন লেনদেন পারস্পরিক মামলাত এই বিষয়ে আমাদেরকে আলোচনায় যেতে হলে প্রথমে আমরা ইসলামের কিছু মৌলিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করব সম্পদের ব্যবহার সম্পর্কে ইসলামের কী দৃষ্টিভঙ্গি এবং কি নির্দেশনা সেগুলো প্রথমে আলোচনা করে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ট্রানজ্যাকশান অর্থনৈতিক লেনদেনের রূপ প্রকৃতি তার বৈশিষ্ট্য তার শর্ত এবং তার বিধিবিধান নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে আমরা বলতে চাই এ সংক্রান্ত মৌলিক একটি বিষয় সেটি হলো নজরতুল ইসলামিল মাল সম্পদের ব্যাপারে ইসলামের কী দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এর উপরেই নির্ভর করবে মানুষের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হওয়া উচিত সম্পদের ব্যাপারে মালের ব্যাপারে ইসলাম কি অপিনিয়ন এবং কী দৃষ্টিভঙ্গি দিয়েছে কি মতামত ইসলাম মানুষের সামনে তুলে ধরেছে এক্ষেত্রে পবিত্র কোরআন এবং সুন্না থেকে মৌলিক কিছু দৃষ্টিভঙ্গি আমরা তুলে ধরতে পারি মানুষের জীবনে সম্পদ সম্পর্কে এবং সম্পদের প্রয়োজনীয়তা সম্পর্কে ইসলামের সর্বপ্রথম যে দৃষ্টিভঙ্গি আমরা আলোচনা করতে পারি সেটা হলো সম্পদকে ইসলাম বিবেচনা করেছে এটা হলো একটি হাতিয়ারের ন্যায় একটি একটি অস্ত্রের ন্যায় হাতিয়ার বা অস্ত্র এর ভালো ব্যবহার যেমন হতে পারে আবার এর খারাপ ব্যবহারও হতে পারে অস্ত্র যদি কোন বৈধ মানুষের হাতে থাকে বৈধ কর্তৃপক্ষের হাতে থাকে অস্ত্র যদি কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যক্তির হাতে থাকে কোনো অথরিটির কাছে থাকে তাহলে সেই অস্ত্র মানুষের নিরাপত্তার কাজে ব্যবহৃত হয় জনগণের নিরাপত্তার কাজে ব্যবহৃত হয় এবং সেই অস্ত্রের মাধ্যমে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় সেই অস্ত্রের মাধ্যমে অশান্তি বিশৃঙ্খলা এটা প্রতিরোধ হয় পক্ষান্তরে আবার এই অস্ত্র বা হাতিয়ার এটাই যদি কোনো চক্রের হাতে চলে যায় এই অস্ত্রকেই যদি অন্যায়ভাবে ব্যবহার করা হয় এর যদি প্রপার ইউজ না হয়ে এটাকে যদি অনৈতিকভাবে এর যদি ব্যবহার করা হয় তাহলে অর্থনীতির এই টাকা পয়সা সম্পদের এই অন্যায় ব্যবহার এটা কিন্তু এই সম্পদকে মানুষের জীবনের জন্য একটি ধ্বংসাত্মক এবং একটি মহা ক্ষতিকর বস্তু হিসেবেও এটাকে ব্যবহার করা যেতে পারে তাহলে একদিকে টাকা পয়সা সম্পদ এটা যেমন মানুষের নিরাপত্তার মানুষের জীবনের একান্ত অপরিহার্য প্রয়োজন প্রয়োজনীয় বস্তু হিসাবেও এটা ব্যবহৃত হয় আবার এই অর্থ এই সম্পদ এই টাকা কড়ি এটাই আবার মানুষের জীবন বিনাশী একটি বিষয় হিসাবে এটি ব্যবহৃত হতে পারে পাকের মধ্যে আল্লাহ রবীন্দিন স্পষ্টভাবে এই অর্থনীতি এবং টাকা পয়সা সম্পদের এই উভয়টি দিক আল্লাহ আলামিন তুলে ধরেছেন আল্লাহ বলছেন আমা হোসনা ফাসানুয়াসির ইসরা যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করল্যাকা এবং আল্লাহ রবা মিনের তাকওয়া সে অবলম্বন করলো ওয়াস কাবিল হোসনা এবং সে উত্তম প্রতিদান বা উত্তম আমলকে উত্তম পদ্ধতিকে সে স্বীকার করলো ফাসানুয়াসির হুল ইল ইসরা আল্লাহ বলছেন যে আমি তার জন্যে সহজ পথ আমি তার জন্য প্রস্তুত করে দেব ঠিক তার বিপরীতে আবার আল্লাহ বলছেন পরেই আমা বাকিলা বাস্তাক ওয়াক জবাবিল হোসনা ফানুয়াসিরহুল হসরা আর যে ব্যক্তি সম্পদের ব্যবহারে কৃপনতা করবে হোস্তগনা এবং সম্পদ নিয়ে সে আল্লাহ আলামিনের পথ থেকে নিজেকে আড়াল করে নিবে আল্লাহর প্রতি নিজেকে মুখাপেক্ষী না রেখে আল্লাহ রবাহামিনের প্রতি নিজেকে অহংকারী করে তুলবে ওয়াক জবাবিল হোসনা এবং ভালো কাজ সঠিক কাজের বিনিময়কে সে অস্বীকার করবে ফাসানুয়াসিরহসরা আল্লাহ রব্বাহ আলমিন বলছেন যে আমি তার জন্যে কঠিন রাস্তা বিপদের পথ জাহান্নামের পথ আমি তার জন্য প্রস্তুত করব। সুপ্রিয় দর্শক আমরা এখানে লক্ষ্য করছি যে আল্লাহ পাক রব্বাহ আলমিন কোরআনে পাকের মধ্যে একই সুরায় পরপর সম্পদকে মানুষের জীবনে সম্পদের দুই রকম ব্যবহার এবং দুই রকম প্রভাব আল্লাহ রব্বুর আলমিন মুখোমুখি তুলে ধরলেন একটা হল আল্লাহর পথে সম্পদ ব্যয় করে আল্লাহ রব্বুর আলমিন তার জন্য সঠিক পথ এবং সরল পথ আল্লাহ রব্বুল আলমী তার জন্য প্রস্তুত করবেন আবার ঠিক তার বিপরীত দিকে সম্পদের অন্যায় ব্যবহার সম্পদ দিয়ে কৃপনতা আল্লাহর পথে আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদ ব্যয় না করা এই ক্ষেত্রে এই সম্পদ তার জন্য তার পরকালের পথকে কঠিন করে তুলবে এভাবে আল্লাহ রব্বুর আলমিন মানুষের জীবনের সম্পদের দুটি বিপরীতমুখী ভূমিকাকে আল্লাহ স্পষ্ট করে তুললেন যে কখনো এই সম্পদ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে কখনো এই সম্পদ মানুষের জন্যে জান্নাতে যাওয়ার কারণ হয় জান্নাতে যাওয়ার জন্য তার পথ সহজ এবং উন্মুক্ত করে দেয় আবার কখনো কারো জন্যে এই সম্পদ অভিশাপ হিসাবে আসে এই সম্পদ তার জন্য তার জীবনকে ধ্বংস করার কারণ হয় এবং এই সম্পদ তার জন্য জাহান্নাম তথা দের পথ আবারিত করে দেয় সম্পদ সম্পর্কে এটি হল ইসলামের একেবারে বেশি মৌলিক দৃষ্টিভঙ্গি হলো এই একটি যে সম্পদ হলো মানুষের এটি দ্বি একটি ব্যাপার এখানে কল্যাণের যেমন সম্ভাবনা আছে এখানে অকল্যাণেরও সম্ভাবনা রয়েছে তবে এটা ডিপেন্ড করবে মানুষের প্রপার ইউজ করা না করার উপর সম্পদকে যদি সঠিক অর্থে ব্যবহার করা হয় তো এই সম্পদ মানুষের জীবনে সফলতা আনবে আর সম্পদের যদি অসৎ এবং অন্যায় ব্যবহার করা হয় তাহলে এই সম্পদ মানুষের জীবনে ধ্বংস ডেকে আনবে সম্পদ সম্পর্কে ইসলামের যে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে আল্লাহ পাক রব্বুর আলমিন সুরত নিসার মধ্যে আল্লাহ বলছেন সম্পদকে মানুষের জীবনের জন্যে কিয়াম হিসাবে সাব্যস্ত করলেন আল্লতি আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা নির্বোধ যারা সম্পদের ব্যবহারের কোনো জ্ঞান রাখে না সেই সকল নির্বোধ লোকদের হাতে তোমরা তাদের সম্পদ তুলে দিও না যেই সম্পদ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেই সম্পদের উপর মানুষের জীবনের নিরাপত্তা স্থিতি স্থিতিশীলতা মানুষের জীবন রক্ষা পাওয়া যেই সম্পদের উপর নির্ভর করে সেই সম্পদ তোমরা তোমাদের যারা বোকা নির্বোধ যারা সম্পদের গুরুত্ব বুঝে না সেই সকল মানুষের হাতে তাদের সম্পদ তো আমরা সমর্পণ করো না প্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আবার আমাদের আলোচনা উপস্থাপন করবো বিরতির সময়টুকুতে আপনারা আমাদের সাথেই থাকুন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 জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সন্না সফল ও সুন্দর করার জন্য সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित करवर्तीकुम वरहमतुल्ल प्रिय दर्शक आगे बोल सम्पद केल्ला पब्बुल মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ বস্তু হিসেবে আখ্যায়িত করেছেন যা আরকুম কিয়মান যে সম্পদের উপর মানুষের জীবনের স্থিতি স্থিতিশীলতা নির্ভরশীল সেই সম্পদ তোমরা তোমাদের মধ্যে যারা নির্বোধ যারা সম্পদের ব্যবহার সম্পর্কে কিছুই জানে না উপলব্ধি করতে পারে না বোকা তাদের হাতে তাদের সম্পদ তোমরা হস্তান্তর করে দিও না কারণ তাহলে জীবনের এই গুরুত্বপূর্ণ উপকরণ সম্পদকে তারা অন্যায়ভাবে ব্যবহার করবে অসৎভাবে ব্যবহার করবে তারা না জেনে না বুঝে সম্পদের প্রপার ইউজ থেকে তারা বঞ্চিত থাকবে আর এই ক্ষেত্রে সম্পদ বিনষ্ট হবে এতে তাদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে তাহলে এখানে লক্ষণীয় বিষয় আল্লাহ আল্লাপাক রব্বুল আলমী বলছেন যে আল্লাহম কিয়ামান সম্পদকে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের ধারক যার উপর তোমাদের জীবন নির্ভরশীল ডিপেন্ডেন্ট এইরকম একটি বিষয় হিসেবে আল্লাপা আকরবুর আলমিন সম্পদকে সাব্যস্ত করেছেন কাজে এটি হলো সম্পদ সম্পর্কে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি সম্পদ সম্পর্কে ইসলামের তৃতীয় দৃষ্টিভঙ্গি হল হাকুতাম ইনসান ইসলাম মানুষের মালিকানাকে স্বীকার করে ইসলাম সম্পদের উপর মানুষের সত্যকে স্বীকার করে এবং সম্পদের সত্ত্ব অধিকার করা সম্পদের মালিকানা অর্জন করা এটাকে মানুষের মৌলিক অধিকার বলে ইসলাম সাব্যস্ত করেছে যে মানুষের জীবনের নিরাপত্তা যেরকম মানুষের মৌলিক অধিকার মানুষের জীবনের এবং তার চিন্তার স্বাধীনতা এটা যেরকম মানুষের মৌলিক অধিকার ঠিক তেমনি ভাবে সম্পদ ভোগ করার অধিকার এটিও মানুষের একটি মৌলিক অধিকার সম্পদের অধিকারকে আল্লাহ পাক রব্বর আল আমিন মানুষের জীবনের মৌলিক অধিকার সাব্যস্ত করে মানুষের জীবন যে সম্পদের উপর কতটা নির্ভরশীল সে বিষয়ে আল্লাপাক আক রব্বর আলমহিন স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিয় দর্শক কাজেই সম্পদ মাল দৌলত এটি মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ যে উপকরণ ছাড়া মানুষের জীবন চলতে পারে না সম্পদের মালিকানা অর্জন করা এটি হলো মানুষের জীবনের একটি মৌলিক অধিকার সম্পদের মালিকানার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হলেই যে প্রকৃত অর্থে সম্পদের আসল মালিক হলেন আল্লাহ আক রব্বুল আলমিন তবে আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে এই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য মানুষকে আল্লাপা আক রব্বুর আলমিন সম্পদের সত্য দান করেছেন সম্পদকে ব্যবহার করা পারমিশন দিয়েছেন এবং সম্পদের মালিকানা আল্লাপা আকরব্ব আলমিন মানুষকে অর্জন করার সুযোগ দান করেছেন কাজেই সম্পদের মালিকানা এটি একদিকেই মানুষের একটি মৌলিক অধিকার অপর দিকে সম্পদের মালিকানা এটি মানুষ ভোগ করে আল্লাপা আকরব্বুল আলমিনের পক্ষ থেকে সুতরাং সম্পদকে আল্লাপা আকরব্বুল আলমিন এবং ইসলাম মানুষের মৌলিক অধিকার সাব্যস্ত করেছে এবং এই অধিকার ক্ষুণ্ণ হয় এমন যাবতীয় সকল অ্যাক্টিভিটিস এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন যাবতীয় সমস্ত কর্মকাণ্ডকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এজন্য আল্লাহর কুরান বলেছে যে বিধিসম্মত কোন উপায় ছাড়া তোমরা একে অন্যের সম্পদ ভোগ করো না একজনের অনুমতি ছাড়া বা তার সঙ্গে ইসলাম নির্দেশিত কোনো ট্রানজ্যাকশন ছাড়া কোনো সঠিক পন্থা অবলম্বন করা ছাড়াই একের সম্পদ ব্যবহার করা অপরের জন্য আল্লাহ পাকবুর আলমিন হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন এ কারণেই কারো সম্পদ অন্য কেউ তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না এটি ওই ব্যক্তির যার যার সম্পদের উপর তারপদের উপর মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত থাকার কারণেই সম্পদের উপর অন্যদের হস্তক্ষেপকে ইসলাম কঠোর হস্তে দমন করেছে এজন্য চুরি করার নিষিদ্ধ এবং চুরির বিরুদ্ধে ইসলামের অত্যন্ত কঠোর বিধান চোর চুরি করলে তার একটা পর্যায়ে গিয়ে তার শাস্তি হলো তার হাত কেটে দেওয়া হোক কত ডাকাতির বিরুদ্ধে আল্লাহর কোরআন অত্যন্ত কঠোর শাস্তির বিধান প্রণয়ন করেছে এবং শাস্তির বিধান ঘোষণা করেছে কাজেই এই সমস্ত বিধি বিধানগুলোর মাধ্যমে মূলত আল্লাহ পাক রব্বর আলামিন সম্পদের উপর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন কাজে সম্পদ সম্পর্কে ইসলামের তৃতীয় দৃষ্টিভঙ্গি হলো সম্পদ এটি হল মানুষের একটি মৌলিক অধিকার সম্পদের ব্যাপারে ইসলামের তৃতীয় দৃষ্টিভঙ্গি যেটি আজকের এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের উপর শুধু মানুষের অধিকারই নয় বরং সম্পদের উপর ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করেছে এবং ব্যক্তি মালিকানা প্রদান করেছে হাত তো শাকসি ব্যক্তি মালিকানাকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ব্যক্তি মালিকানা ইসলামের নিকট স্বীকৃত একটি ব্যাপার আমরা জানি পৃথিবীতে অর্থনৈতিক যে সকল অন্যান্য দর্শনগুলো রয়েছে ক্যাপিটালিজম সোশ্যালিজম এই সকল দর্শনগুলোর মধ্যে সম্পদের ব্যাপারে প্রান্তিক এক একটি চিন্তা করা হয়েছে ক্যাপিটালিজমের মধ্যে মানুষের জন্য বাধা বিঘ্নহীন মানুষের জন্য একেবারে অবাধভাবে যেই পরিমাণ সম্পদ তার পক্ষে সম্ভব সেই পরিমাণ সম্পদ কুক্ষিগত করার জমা করার একত্রিত করার সংরক্ষিত রাখার অধিকার ক্যাপিটালিজম মানুষকে দিয়েছে তার বিপরীতে সোশ্যালিজম মানুষের কোনো ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করেনি বরং সমস্ত সম্পদকে সোসাইটির একটি কমন ফান্ডে এটা সমবেত করাকে বাধ্যতামূলক করে দিয়েছে কোনো ব্যক্তি মালিকানাকে অস্বীকার করেছে সোশ্যালিজম কিন্তু ইসলাম এই দুটি প্রান্তিক চিন্তার মাঝামাঝি একটি ভারসাম্যপূর্ণ চিন্তা এখানে অ্যাপ্লাই করেছে ভারসাম্যপূর্ণ একটি দর্শন ইসলাম এখানে মানুষের সামনে উপস্থাপন করেছে সেটি হল এই যে সম্পদের উপর হাকতামাল লোকের শাক্সি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হবে তবে সেই ব্যক্তি মালিকানাটা অবাধ হবে না সেই ব্যক্তি মালিকানাটা বলগাহীন হবে না এবং সেই ব্যক্তি মালিকানা সম্পদকে কুক্ষিগত করার কোনো মাধ্যম হবে না আবার সম্পদ থেকে মানুষের ব্যক্তি মালিকানাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে মানুষকে সম্পদ ভোগ করার অধিকার থেকে বঞ্চিত করা হয়নি বরং ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে সম্পদের উপর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছে তবে হ্যাঁ সম্পদের উপর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার পর ইসলাম দুটি মৌলিক শর্তের দ্বারা এই অধিকারকে একটি গণ্ডিবদ্ধ করে দিয়েছে এবং সেই অধিকার প্রয়োগের ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছে ইসলাম মানুষকে ব্যক্তি মালিকানার অধিকার দিয়েছে তবে সেই ব্যক্তি মালিকানা ইসলাম মানুষকে দেওয়ার সময় এমন সকল পথ পরিহার করতে শর্ত আরোপ করেছে যেই পথ অন্য মানুষের জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ যে কোনো ব্যক্তি সম্পদ উপার্জন করতে পারবে তবে এমনভাবে কেউ কোনো সম্পদ উপার্জন করতে পারবে না যে সম্পদ উপার্জন করতে গিয়ে সম্পদ সংগ্রহ করতে গিয়ে অন্য কারো ক্ষতি হয় সোসাইটি বা সমাজের ক্ষতি হয় এমন কোনো পন্থা প্রক্রিয়া অবলম্বন করে কোনো ব্যক্তি সম্পদের মালিকানা এবং সম্পদের সত্ত্ব সে অর্জন করতে সক্ষম হবে না সম্পদ করতে পারবে না এটি হলো একটি দৃষ্টিভঙ্গি ঠিক আরেকটি দৃষ্টিভঙ্গি হলো ইসলামের এক্ষেত্রে যে সম্পদ কোনো ব্যক্তি উপার্জন করবে সেই সম্পদ সে তার কাছে কুক্ষিগত করে রাখতে পারবে না বরং প্রপারলি এই সম্পদ তার খাতে কুক্ষিগত হয়ে এটা যেন মানুষের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় মানুষের অভাবের কারণ হয়ে না দাঁড়ায় এই জন্য সম্পদকে সম্পূর্ণরূপে নিজের হাতে কুক্ষিগত করে রাখার অধিকার মানুষকে ইসলাম দেয়নি বরং মানুষের সম্পদ সমাজের মধ্যে বন্টিত হয়ে সমাজের সকল মানুষের বেসিক নিডস মৌলিক প্রয়োজন পূরণ করার নিশ্চয়তা ইসলাম প্রদান করেছে এটি হলো সম্পদ সম্পর্কে ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটি মৌলিক দৃষ্টিভঙ্গি প্রিয় দর্শক তাহলে এই যে দৃষ্টিভঙ্গির কথা বললাম যে ব্যক্তি মালিকানার অধিকার সম্পদের উপর ইসলাম দান করেছে এবং এটি একটি স্বভাবজাত চাহিদা প্রত্যেকটি মানুষের মধ্যেই জন্মগতভাবে স্বভাবজাতভাবে সম্পদের প্রতি আকর্ষণ রয়েছে আল্লাহ কুরআন বলেছে মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুর আলমিন সৃষ্টিগতভাবেই সম্পদের প্রতি আকর্ষণ দিয়ে তৈরি করেছেন প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার সময় শেষ আমরা আমাদের আলোচনা এখানেই ইতি টানব এই সম্পদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আমাদের অবশিষ্ট আলোচনা পরবর্তী পর্বে করবো ইনশাআল্লাহ পরবর্তী পর্ব শুনবার দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন ওসাল্ল্লাহ আর নবী ইল উম্মি আবা আরকাল্লাম রবিনামুক الله, الله বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সাল্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হয় তুলে ধরার নিয়ে শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजे इतिब क्रम विकास आज रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंग समर्पण मानुष भय पाएक्लियार बोम चले साल्म, पा, बुजते शांति बोम अनेक आगे पड़े गोहम्मद सल्लम जन्मग्रहण कर